বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুযলি্ল ফালা লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المولف رحمه الله تعالى ومن الإيمان بالله وكتبه الإيمان بأن القرآن كلام الله منزل غير مخلوق منه بدأ وإليه يوت وأن الله تكلم به حقيقة وأن هذا القرآن الذي أنزله على محمد صلى الله عليه وسلم هو كلام الله حقیقتاً لا كلام غیره ولا يجوز اطلاق القول بأنه حكایت عن كلام الله أو عبارة بل اذا قرأه الناس أو كتبوه في المصاحف لم يخرج بذلك أن يكون عن أن يكون كلام الله تعالى حقیقتاً فإن الكلام إنما يضاف حقیقتاً إلى من قاله مبتدئاً لا إلا من قاله مبلغاً مودياً ওহ কালাম কালাম আল্লাহর বাণী সেটি আল্লাহ রবুল আলমিনের গুণ আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর গুণ যা তার পক্ষ থেকেই নাজেল হয়েছে মানব জাতির সংশোধনের উদ্দেশ্যে যার প্রতি কোরআন করিম নাজেল হয়েছে যাকে আল্লাহ রব দিয়ে শেষ রসুল করেছেন আমাদের ধারাবাহিক আলোচনা আল আকিল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 বা রূপক অর্থে নয় বরং তার যে অর্থ হয় বাণীর যেমন আমার কথা মানে যেকোনো কারণে হয়তো আমার সাথে সেটা সম্পৃক্ত করা হয়েছে এটা হচ্ছে মাজাজ বা এটা হচ্ছে রূপক অর্থে নয় তো রকম রূপক অর্থে নয় বরং ওর আন হচ্ছে মহান আল্লাহর কালাম মহান আল্লাহর বাণী সত্যি সত্যি হাকিম আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করা তার কিতাব সময়ের প্রতি বিশ্বাসী স্থাপন করা এই বিষয়গুলি হচ্ছে ইমানের স্তম্ভের অন্তর্ভুক্ত তাই না ইমানের রকম হচ্ছে ছয়টি তার একটি হচ্ছে আল্লাহর প্রতি দুটো বিষয় এই ছয়টি বিষয়ের মধ্যে আল্লাহ প্রতি এবং তার নাজেলকৃত কিতাব সময়ের প্রতি এর অন্তর্ভুক্তই হচ্ছে এই বিষয়টি আজকের বিষয়টি সেটা হচ্ছে কালাম যে কোরআনে আল্লাহ সেটি কোনো সৃষ্টি নয় গরো মখলুক বলে ভ্রান্ত লাদার খন্ডন করা হয়েছে রদ করা হয়েছে যাদের ধারণা যে কোরআন হচ্ছে আল্লা সৃষ্টি এই জামানায় আহ তার সাথে সাথে সেই আব্বাসীয় খালিফারা যারা গুমরাহির শিকার হয়েছিল এই ক্ষেত্রে যার ফলে তারা বড়ই জুলচার করেছে আর বেদাতি মহতাজসব তাদের ধর্মগুরা ছিল তাদের গমরা তারা মুখ্য ভূমিকা পালন করেছে অভিযোগ করেছে আর এইভাবে জুলমের শিকার হয়েছেন বিশেষ করে আহলুসল জামাতের ইমাম সেই সময় তিনি ছাড়া আর কেউ ওই সময় ইমাম হিসাবে পরিচিত ছিলেন না যে যেমাম আহ জামা এই বিষয়ের ক্ষেত্রে একমাত্র তিনি অটল ছিলেন বাকি বহু আলেমরা আহলে হ্যাঁ। মারের ভয় অত্যাচারের ভয় আর সম্মানের ভয়ে তারা আত্মগোপন করেছিল ওরা একটু ভালো আর বাকি অধিকাংশই গমরা হয়ে গেছিল তাদের হাই হা বলেছিল যে যেটা বলছে শাসক সেটাই ঠিক যেটা বলছে ঠিক। সেই সময় অটল না থাকতেন দৃঢ় প্রতিজ্ঞ না হতেন তাহলে পুরো মুসলিম জাতি হয়ে যেত পুরো মুসলিম জাতি গুমরা হয়ে কারণ মানুষ হচ্ছে আল্লা সাল্লা এমন মানুষের স্বভাব হচ্ছে মানুষ শাসকদের ধর্ম কর্ম পালন করে শাসকরা যা বলে একটু আহ একটু চাপের মুখে পড়লেই দুনিয়ার স্বার্থকে জনগণ প্রাধান্য দিয়ে থাকে যার ফলে শাসকদের ধর্মের অনুসারী হচ্ছে মানব জাতি তো আল্লাহ রব্ল দান করেন ইমাম আহমদ রহমা তালাকে এবং আল্লাহরুল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করে করেন জান্ন যে তিনি এই হকের ওপর প্রতিষ্ঠিত ছিলেন যে যুগটিকে বলা হয়েছে আজকাল ধর্মের বহু ফিতনা রয়েছে ও ফিতনা রয়েছে জি হ্যাঁ আজকাল ফিতনা আগে থেকে চলে আসছে কবর মাজার খুজার ফিতনা ধর্মের নামে সুফিবাদের ফিতনা চলে আসছে আগে থেকে চলে আসছে আর এই পঞ্চাশ ষাট বছর ইসলাম ওদাউন আহল আল আহসান তারা মুসলিমদেরকে খুন করবে মুসলিম দেশে বেশি অশান্তি সৃষ্টি করবে মুসলিম দেশে গোলযোগ সৃষ্টি করবে আর যারা প্রত্যেক মুশরেক কাফের তাদেরকে তারা ছেড়ে দিবে অবাধ ছেড়ে দেবে তাদের সম্পর্কে তাদের কোনো মাথার ব্যথা নেই তো এই খানার যে চরমপন্থী যারা নিজেরাই নিজের হাতে অস্ত্র ধরে আর মনে করে যে আমরা খুব জেহাদ করেছি অথচ তাহলে তাদেরকে ঢালাহারে হত্যা করবো কাতলা আদ মানে আদ জাতিকে যেমন আল্লাহ এমন ধ্বংস করেছিলেন যে একজন কেউ বেঁচে থাকে নি সবগুলি আল্লাহ ও জাতি শেষ হয়ে গেছে ওদেরকে আরবে বায়দা বলা হয় মানে এমন আরব জাতি প্রাচীন যুগের যা ধ্বংস হয়ে গেছে তাদের প্রজন্ম পৃথিবীতে বহু ফিতনা শাহওয়াত কুপ্রবৃতির ফিতনা আজকাল ফেসবুক বড় ফিতনা এই সামাজিক মাধ্যম ফেসবুক হোক আর ইউটিউব হোক এগুলে বড় ধরনের ফিতনা এতে যেভাবে মানুষ সময়কে নষ্ট করেছে এবং পাঠিয়ে চলে যাচ্ছে আর জাহ থেকে বলছেন তাই শাইখুল ইসলাম যে করন হচ্ছে কালাম উল্লাহ যা মোনাজ করা হয়েছে লহে মাহফুজ থেকে গায়ুক সেটি সৃষ্টি নয় সেটি সৃষ্টি নাই আরস সময় ছিল না তার আদি অন্ত আছে শুরু আছে শেষ আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন এটি হচ্ছে গুণ বাদা তার পক্ষ থেকেই তা শুরু হয়েছে বা এর তির বা ব্যাখ্যা এই কথাটির হচ্ছে যে ক্যামত যখন কাছে আসবে তখন মানুষের কাছ থেকে কোরআনে কপি উঠে যাবে মানুষের অন্তরে যেসব হাফেজরা ছিল কোরআন যা কিছু মুখস্থ ছিল সব হঠাৎ করে রাতারাতি ভুলে যাবে অন্তর থাকবে না আর কোরআন ইসলামের নাম মুসলিম একটা জাতি আছে বাকি থাকবে ও লাইয়াবুল কোরআন ই রাসমাহ কোরআনের অক্ষর কিচ্ছু নেই হ্যাঁ আমল থাকবে না আর কোরআন থাকবে না আল্লাহর কাছে ফিরে যাবে তার সত্যিকার অর্থেই তিনি নিজেই বলেছেন তার নিজের কথা তাকাল্লাহি তিনি এই বাণীগুলি তিনিই বলেছেন হাকি সত্যিকার অর্থ আসল অর্থে মহান করেছেন তা হচ্ছে কালামুল্লাহ আল্লাহর বাণী হাকি কতন সত্যিকার অর্থ কারণ মোহতাজ কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছে কোরআন কি করেছে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 আল্লাহ বাণী রেহি সেটা আল্লাহ ছাড়া অন্যের বাণী নয় অন্যের কথা নয় কোন ফিরকা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 যেভাবে হেকায়ত উর্দুতে আরবি ফার্সিতে হেকায়ত কেন বলা হয় কারণ যেভাবে ঘটেছে ওইভাবে এটাকে বর্ণনা করা কারো যদি আপনি তার চলা ফেরার ঢং অথবা রকম কিছু বক্তব্যের ঢং অথবা এইরকম যে কোনো কিছুই যদি আপনি সেটা নকল করেন এরা একদল গোমরা বলতে চাইছে যে এই যে কোরআনে করিম আমাদের কাছে কোরআন কফি আছে সেটা আল্লাহর কালাম নয় আল্লাহর কালাম আল্লাহ রব্দ জাতের সাথে की का -कुल जी जी सामान्य सालेल फजान बोलेंटो शब्द हेका शब्द पर मर्म अर्थे नहीं असल नहीं क्यों ना कुन कुन क्यों ना पार्थक्य आज जैक সামান্য পার্থক্য আছে অনেকে বলেছেন কালাম আল্লাহরণী কোরআন হচ্ছে আল্লাহর বাণী কিন্তু আমি যখন করলাম আপনি যখন তেলাওত করেছেন। সেটা কি আমার কথা না আল্লাহর কথা বলবেন আমি যখন বলছি মুখস্থ শোনাচ্ছি দেখেন সেই আকিদাটা হচ্ছে প্রাকৃতিক আকিদা সরল সহজ বোঝানো কিন্তু ভ্রান্ত আকিদা যারা শিকার হয়েছে আশারি হোক আর মাতুরিদি হোক আর মোতাজেল হোক আর জাহামিয়া হোক আর কোল্লা হোক যত ফিরকা বেরিয়েছে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 তো যারাই কুমরা হয়েছে এমন এমন জটিল যে নিজেরাও দিন থেকে অনেক দূরে সরে গেছে অথবা বেরিয়ে গেছে আর অন্যদেরকে এমন করে দিচ্ছে যে সৌদি আরবের না বাদানি আলেমরা আমাদের এই যে ফিরোদের বিরোধী কেন করছে কারণ মার ক্ষতি এলিম নয় তাদের ধর্ম কর্ম কোরআন হাদিস পাওয়া যাবে জনগণ বেকের মতো কারণ ওদেরকে প্রথম ডোজ দিয়ে দেওয়া হয়েছে অন্ধত্বের বুঝে যে না বুঝে হ্যাঁ তাকে বুঝাই আর না যে হুঁ করে তাকে ভূতে ধরেছে এটা আমাদের দেশের কথা সব যে বীরদের মুড়ি এগুলো ভূতে ধরেন বরং যখন লোকজন কোরআনে করিম তিলাওয়া বুহিল অথবা লিখবে কেউ কোরআনের কাজ করছে লিখছে লিখবে যেহেতু কেউ হয়তো কোরআনে কেরিমতি করলো অথবা কোরআনের কপিতে লিখলো না কালাম আল্লাহ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 जे आपनार बाप आपनार कुरे कुरे। के के तो जे शा जिन्ह प्रथम प्रथम जिन्ही कुरानी प्रथम महान अल्लाह सूतरा सीटी कलम जी ওই ব্যক্তির দিকে মান কালাহ মুক্তা দিয়ান যে শুরুতে বলে প্রথমবার বলেছে যে প্রথমবার বলেছে লা এলাম কালাহ মোবাল क्तर दिगे लोकगुलिर दिखा संपत्त करोकगुलिर संपुक्त करा ओई लोकगुलिर दिखा निष्पत करा जरा से अन्न पर्त पोछ হ্যাঁ বলি অথবা সেটা জানানোর জন্য অন্যের কাছে তার কথা যার যিনি প্রথম বলেছেন যে আমার কথাটি পৌঁছে তার কথা বলবেন ঠিক না দেখেন সবকিছু কিন্তু বুঝতে পারছেন সহজে যে আল্লাহর কালাম কোরআনে লেখা থাকলো আল্লাহর কালাম আর মুখস্ত পড়লো আল্লাহর কালাম তারপরে বলছেন কালাম আল্লাহর বাণী যে কোরআন যেকোনো বাণী যেকোন কথার দুটো দিক আছে একটা হচ্ছে অক্ষর शब्द नाम मानी बोझा ना। गया तो ठीक कुरने करीम एक हुरुफ अक्षर गुलीफ बाग आलिफे यहां कुरान करीमारे आया समूह আর তার অর্থগুলি তার অর্থগুলি দুটোকে আল্লাহর কালাম বলবেন দুটো কি বলবেন আল্লাহর কালাম বলবেন না যে শুধু অক্ষরগুলি শব্দগুলি আল্লাহ অর্থগুলি কে আল্লাহ অর্থটা যে ভাব বহন করছে কোরআন যে তার বহন করছে সেটা আল্লাহর বল আলমিনের কথা এর বিপরীত একদল এভাবে গোমরা হয়েছে শুধু অক্ষরগুলি গুলি আল্লাহ অর্থ হ্যাঁ অর্থ আল্লাহর কালাম নাই আরেক একদলের বিপরীত অর্থটা মানিটা হচ্ছে আল্লাহটা মানি তার অক্ষর গুলিও এবং তার অর্থগুলিও। গুলিও লেসা কালাম আল্লাহরু দুনাল মানি আল্লাহর কালাম শুধু অক্ষরগুলি নয় দুনাল মানি অর্থ ছাড়া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 मध्य क्या ढुकाल शुद्ध दुटोर मध्य क्यों इमान बेरोल मध्य नए पर तक मध्य तो ढुकाल ना दुटोर अंतर्भुक्त क्यों বলছেন এই দুটো যে ইসলামের অন্তর্ভুক্ত হচ্ছে তারপরে কিতাবের প্রতি ইমানে আল্লাহর প্রতি ইমান সম্পর্কে বলছেন বলছেন যে আল্লা আল্লা আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান মুশ্রিকাও রাখে মুশ্রিকরাও রাখা হিন্দু মুশ্রিকরাও রাখে আর মুসলিম সমাজের যারা বহুত্ববাদী তারাও রাখে যাওয়ার কবর মাজার থেকে সবকিছু আশা রাখে তারাও একমাত্র নাস্তিক আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে তো শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর এবাদতির প্রতি ইমান রাখবেন যেগুলি হচ্ছে তহিদের দিকগুলি তো বলছেন আল্লাহর প্রতি ইমান সামিল হচ্ছে আল্লাহর গুণাবলীর প্রতি ইমানকে যখন আল্লাহকে আপনি বিশ্বাস করেন তো আল্লাহর গুণগুলি যেমন আল্লাহকে বিশ্বাস করেন রহমান করতে হবে আজিজ হ্যাঁ মহাপরাক্তি সবকিছুর উপর বিজয়ী তিনি বিশ্বাস করতে হবে এইরকম যতগুলি আল্লাহর গুণ রয়েছে সেগুলি আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত मानुन ठीक बुझान उदाहरण दिल्ली आल्ला आलमीन इमान अंतर्भुक्त होता है आल्ला समस्त गुण गुलीगुली कुर द्वारा प्रमाणित তার মধ্যে একটি গুণ হচ্ছে আমরা কি করব বিশ্বাস করব তো বলছেন আল্লাহ আল্লাহর গুণের অন্তর্ভুক্ত আল্লাহ আলমিনের গুণ হচ্ছে যে যখন ইচ্ছা তিনি কথা বল इच्छा कथा शेष हमारे शेष अपना जन्मे आगे जन्म नारे जत दिन मुख फुटे कथा शुरू आरोप क्या कथा बंद আছেন বেচে আছেন আল্লাহর বাণীর ধরন হচ্ছে যে আজালি এবং আবাদি সর্বদাই আছে আল্লাহর বাণী এবং সর্বদা যার কোন আদি অন্ত ও মোফরাদা এটা হচ্ছে আল্লাহ রব আলমেনের গুণ আল্লাহর কালামের আর আর ও তারপরে মোহাম্মদ রসুরালের সাথে কথা বলেছেন সরাসরি রসুর সালিস কথা বলেছিল অনেকে মনে করে যে মাঝে মাঝে যখন আল্লাহ কথা বলতে চাইছে কথা বলছো হাসবা হিকমত আল্লাহর হেকমত প্রজ্ঞা যেমনটা চাই কথা বলে যেমন আমরা সব সময় কি কথা বলতে এবং যে যখন তিনি চাই যায় আল্লাহর কথা আল্লাহর কালামের অন্তর্ভুক্ত হচ্ছে কোরআন আজিম আজ সবচেয়ে মহান কিতাব কোরআন করিম তা হচ্ছে আল্লাহর কালাম আর আল্লাহর প্রতি আল্লাহর যে কিতাবগুলি নাজ রয়েছে সেসব কিতাবের প্রতি ইমানের মধ্যেকার শেষ কিতাব হচ্ছে কোরআনে করিম যার প্রতি ইমান হচ্ছে ইমানের একটি স্তম্ভ নয় আল্লাহর পক্ষ থেকে এই কালাম নাজেল করা হয়েছে এবং তিনি কথা বলেছেন এবং তার রসুল্লাহ আলী সাল্লামে সাথে নাজেল করেছেন তারপরে বলছেন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 জাহমিয়ারা কি বলছে জাহমিয়ারা সবচেয়ে যার ফলে উল্লেখ করেছেন জাহামিয়াদের এমন আকিদা ছিল যে জাহামিয়া ফির কাটি একেবারে বড় কুফুরি করেছে তাদের একটি আকিদা ছিল যে আল্লাহ রব আল আর গোনা ওজন করবেন না জারাই যুক্তিকে কে দলিল দিয়েছে তারা হয়েছে ওজন করা যেতে পারে তাই না ওজন নয় তারপর ওজন করা যাবে বুঝা যাবে যেমন আমরা তাপমাত্রা হ্যাঁ জ্বর কতটা ঠান্ডা কতটা এখন শীত কি কত ডিগ্রি ওজন হচ্ছে না হচ্ছে না তো এখন আর এটা অস্বীকার করবে না কিন্তু এক সময় জাহামিয়ারা বলেছিলাম আল্লাহর কালাম সম্পর্কে যেটা আকিদা সেটা এখানে লিখছেন শেখ সাল তাদের কথা হচ্ছে ইন্থা বলে আল্লাহ কথা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 খাফ এবং যুক্তির খিলাফল কৌল মুসাতির খিল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 যিনি সত্যিকার অর্থে কথা বলেন যার সাথে সত্যিকার অর্থে তাকে মোতাকাল্লিম বলা হয় ফল কাল আল্লাহ একটা আয়াতছেন কাল আল্লাহ তারা মহান আল্লাহ বলেন কেমন করে বলছেন তারপরে যে সাহেব ইসলাম রহমাল বলেছেন মিনহ বাদা কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে আন্নাল কোরআন বাদা ও খারা জা মিন আল্লাহে তার আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআনে এবং আল্লাহ সেই কথাগুলি বলেছেন মানুষের অন্তরে কোরআন থাকবে হাফেজদের আলেনদের ওয়ালাফিল না কোরআনে থাকবে কোরআনে কেন কপি তো থাকবে না আলামাতামতের একটি আশরাতে সোগরা বা আলামাতে সোবরা কুবরা হচ্ছে দশটি এগুলির কোন একটি আশা নেই জাল পশ্চিম দিক দিয়ে সূর্য উঠা বতুল ইত্যাদি ইত্যাদি मानुषर अंतरे हाथ किस मुखस्त सब बड़ी गजकल सामाजिक माध्यम बोझा जा कुरान ए कुरनेपि नहीं तो पड़छे पड़े मस्जिद कुरान आ सामने मोबाइल थे মুখস্তেডিমেড একটা বক্তব্য রেডি করার জন্য অনেক মেহনত পরিশ্রম কালেকশন করতো এখন নেটে হ্যাঁ কি বলছে যেটাকে গোগল শেখ গোগল শেখ বুঝেন বা শেখ গোগল শেখ গোল শেখ থেকে আগে লাগে এখন শেখ এর কাছ থেকে অধিকাংশ দরকার জনগণের তো আছে আছে তার ছাড়া আলেম সমাজ এটা মজার গল্প করি তাহলে কলকাতায় বিশাল কনফারেন্স ছিল আজকে তো চার পাঁচ বছর আগে বেশি দিন হয়নি পাঁচ বছর আগে ওই তো আমাকে ইনভাইট করেছিল কারণে আরেকজন শত শত দায়ী আছে ওখানে গিয়েছে আর ওই কনফারেন্সটা এমন ছিল যে কলকাতায় যেহেতু নন বেঙ্গলি বিহারীরাও আছে ওরা ব্যবসায়ী ওরাই বেশি ख ही गुगल शेखे शेख गुगल नहीं गेट थे पॉइंट टू पॉइंट एक ही रकम शेख गिख बक्त्य उर्दू वाला तो खुजा पाई बुजाइन करा शेख गगल थे आलोचना करा अलहमदुल्ल আমি একটু মেহনত করি পরিশ্রম করি আর এখনো গুগলে আমি আলোচনা আছে আমি বুঝি না এখনো যদি কোনো কথা সার্চ করতে হয় তো আমার ওই ছেলেটাকে বলি যে আচ্ছা ঠিক যেমন এইটা সার্চ কর তো দেখি তো বলি বুঝি না কারণ বুঝার চেষ্টা করি না সেই জন্য না হলে এমন কোন বোঝা যায় তাই না কিন্তু অনেকে ওই মনোজগী হই চেষ্টা করেনা যার ফলে বুঝেনা এই বিষয়টা বুঝিনা তো আমি করি কি আমার কাছে মক্তব সমেলা আছে তারপরে কিতাব আছে কোরআন হাদিস আছে এক সময় মক্তব সমেলা ছিল তখন কোরআন হাদিসে আরো বেশি টাইম লাগত এতে হচ্ছে কি যে ওতে এটা আমার প্রস্তুতি এটা আমার মত করে তৈরি করেছি এতে এইদিক দানে বামে থেকে এইদিক থেকে আমি সাহায্যন নিলাম সেটা কার তৈরি করা কিন্তু একবার হু বু অনেক ক্ষতিমার খুঁদবাতে ওই শাহ গুগল থেকে নিয়ে নিচ্ছে এই মসজিদে যে খুঁজবা চলছে আর এক মসজিদে খুঁদবা চলছে मोबाइल भरोसा कर हठात कर शेख गोगल कड़े जाए হ্যাঁ বাস ট্যাক্সি সব আপন জেগে বসে থেকে শেষ হয়ে যাবে কিনা ঠিক ওই রকমই আবার ওই গাধার পিঠে আর উডের পেটে ফিরে আসতো এই হাদিসের ব্যাখ্যা কোরআনে খেলি আল্লাহর কাছে ফিরে যাবে এই কথা ব্যাখ্যা আল্লাহর কাছে ফিরে যাবে এটা হচ্ছে একটা প্রসিদ্ধ অর্থ আর আরেকটা অর্থ হচ্ছে তার কাছ থেকে এসেছে আর তার কাছে ফিরে যাবে মানে আল্লাহ আবদুল্লা কুল্লা কোরআন সম্পর্কে তার বক্তব্য হচ্ছে কোরআন আল্লাহর কালাম নয় আল্লাহর কালামের কি হেকায়ত মানে নকল নকল করা যেমন আমার কথার কেউ নকল করছেন কালাম আল্লাহ ইন্দাহ কারণ ওদের কাছে আল্লাহর কালামের সঙ্গে আলাদা এসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসীদের আল্লাহর কালামের সঙ্গে আলাদা কি কালো জায়াত আল্লাহ বলছেন যে কালাম এই কল কাছে আল্লাহর মধ্যে যেটা আল্লাহ সাথে আবশ্যক আছে লম্লে জাতি কেমন যেমন আল্লাহর জন্য হায়াত হ্যাঁ কথাটা ওই হায়াত আর এলমের মত হায়াত এবং পার্থক্য কথা আল্লাহর আব্দুল আলম কথা বলেছেন তাহলে কথা বলেছেন না বলেন আল্লাহর কালাম মানে আল্লাহর জাতের সাথে যেটা কায়ে আছে এবং আল্লাহর সাথে যেটা সম্পৃক্ত হয়ে আছে কালো জুমিল হায়াত যেমন আল্লাহর হায়াত বলেন হায়াতের গুণ তারপর আল্লাহর এলমের গুণ তার আল্লা কালামের কোন সম্পর্ক নেই আল্লাহর ইচ্ছার সাথে সম্পর্ক নেই তো মুস আল ইসলামের সাথে কথা বললেন কথা বললেন তাহলে ইচ্ছা করে কথা বলেন হ্যাঁ না ওইটা মানে না তারা এই তখন তাদেরকে কি করতে হয়েছে আল্লাহর জাতের সাথে যে গুণটা কথা বলার গুণটা কায়েম আছে হায়াতের মতো এলমের মতো সেটা হচ্ছে আল্লাহর গুণ ওটা মখলুক নয় ওটা সৃষ্টি নাই কারণ ওটা আল্লাহর এই কথা বলছে এরা যখন তখন এই কোরআন তেল শুনে বলা যাবে না তাদের কাছে এই কুল্লাবীদের কাছে এটা কালাম বুঝতে পারছো এটা কালামা তাদের কাছে এইটা মখলুক আর তারপরে এই যে কোরআনের যেগুলি আল্লাহলুক অথবা এই যে শুনছেন তেলাওয়া শুনছেন এটা কি বলাম এটা কালাম উল্লার হেকায় নকল কালাম নকল এটি বলে আল্লাহ কালাম আশাড়ি কারণ আশারি মতবাদ ব্যাপক হারে ছড়িয়েছে মাতরি দি এই আকিদা বিশ্বাসী যে আকিদার এই মরমে একই রকম সুতরাং এই তিন মজাবের অনসারীরা আকিদার ক্ষেত্রে এই আবুল হাসান এই জন্য আজকাল আর ফেকার এমাম কয়জন ফেকার এমাম কয়জন না না চারজন মানে চারের একটা আস্তা হবে ওদের একটা ফর্মুলা তে আসেন ওরা একজন মোকাল্লে কিন্তু চার হবে এক মজ হইতে হবে তোমার আবুল হাসান আশারি আর আবু মানুষ আর এমাম আহমদ বিন হাম্বল এমাম আহমদ বিন হাম্বাল আলহামদুলিল্লাহ যে ওনাকে আকেদার ইমাম বলেছে তারা আর ফেকার ও তিনি ইমাম ফেকের কিন্তু এই ক্ষেত্রে আবু হানিফলার মোকাল সাফি মালে কিরা আশারি বলছেন আবল হাসান আশারির আকিদায় বিশ্বাসী আমরা ফেকা বলছে ইমাম সাফি হ্যাঁ যে আপনারা মাতুরিদের হইতে গেলেন আকিদে আকিদাতে হানাফি হইতে পারলেন না খাঁটি হানাফি হইতেন ছিন্ন ভিন্ন কেন এখানে একবার এখানে একবার এখানে ইমাম শাহি কি। এই জন্য একটি আলোচনা অনেক আগে করেছিলাম যে প্রকৃত হানাফি কি আসলে বর্তমান যুগে যারা বিশেষ করে আমাদের দেশে হানাফি বলে পরিচিত এরা হানাফি নয় এরা নকল হানাফি এরা হচ্ছে আসল হানাফি আর নকল হানাফি আসল হানাফি সেই হবে একটা আসল হানাফি হন এক নম্বরে গেলেন না এক নম্বর কোয়ালিটি না এমা বাবুহারি রহমতুল্ল এর মোকাল্লে ধরেন আকিদাতে ফেকাতে বুঝা গেছে আকিদাতে মোকাল্লে ধরেন আর ফেকাতলে ধরেন তাদের আর মসলাকে সুফিয়াতে আমরা হচ্ছে নকশবন্দি চিস তরি করে বলছে আর তাদের মশলা কে দেবন্দী কেন হানাফি হয়ে যেত তাও বলতাম যে দুই নম্বরে আসল হানাফি আর এক নম্বরে আসল হানাফি হইতে হলে মোহাম্মদ রসুল্লাহাম থেকে যা প্রমাণিত তার সই হাদিস অনুযায়ী যদি আপনি আমল করেন আকি দেয় এবার হতে আকলাকে সব তাহলে পাক্কা হানা না তাহলে কি হইতে পারবেন পাক্কা হানা হইতে পারবেন তো এই বিষয়টি এই বললাম যে এরা চিস্তিয়া হইতে আর না হয় চলে গেল না মজাদি হইতে আর কোথাও চলে আবুল হাসান আশারির অনুসারী রা তিনি তিনি এসেছিলেন কিন্তু আবুল হাসান আশারি রহম তিনি শেষ জীবনে একটা কিতাব লিখে ঘোষণা করে দিয়েছিলেন ফিরে চলে আসলাম তিনি ফিরে গেলেন কিন্তু অনেক লোক আছে যারা হেদায়ত হয়েছে তিরিশ বছর চল্লিশ বছর তবলিগি চিল্লা কে আলহামদুল্লাহ হেদায়ত হয়েছে আর অনেকে একজন না আমাকে অনেক আমাদের আমি তো হেদায়ত হয়েছি কিন্তু আমি তো অনেক লোককে লাগিয়ে দিয়েছি আর বিশেষ করে কয়েকজনকে জানি যাদেরকে পাক্কা বানিয়ে দিচ্ছি অব্যাহতি নিতে হয় বাঁচতে হয় তাহলে ওদেরকে জানিয়ে দিতে হবে যে আমি গোমরাহিতে ছিলাম ভুলেছিলাম বেদাতে ছিলাম এখন সন্ন্যার দিকে ফিরেছি। জানিয়ে দেওয়ার পরে তারপরে যদি ফিরে না আসে তাহলে হয়ে গেল যে আমি যে এই যে তাবিল তাবিল করেছিলাম আল্লাহর গোনা বলি এগুলি আমি ভুল করেছি আমি এখন আকিদে চলে এসছি কিন্তু আবুল হাসান আর মতবাদ কি ছিল বলছেন কোরআন হচ্ছে আল্লাহর কালামের মানে আল্লাহর কালামের আল্লাহর কারণ তাদের কাছে কালাম আল্লাহর সংগ্রহ কি বলছেন কালাম আল্লাহ ইন দা হানি আল্লাহর কালাম তাদের কাছে হচ্ছে এমন একটি অর্থের নাম যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত আর আল্লা সাথে যে এই অর্থটি সম্পৃক্ত সেটা সেটা হচ্ছে আল্লাহ করা হচ্ছে এই যে অর্থটি আল্লাহর সাথে কায়েম আছে এটা তাবির বা এটাকে ব্যক্ত করা আর এই যে তেলাওত শুনছেন শব্দগুলি এগুলি হচ্ছে মাখলুক তারা বলছে এটা হেকায়া বলবান আমরা আর কি বলবো এটাকে এবার যে পার্থক্যটা রয়েছে এটা শব্দগত ইতলাফের কোন পার্থক্য নেই কারণ দুটোই দল বলছে আন্নাল কোরআন কোরআন হচ্ছে দুই রকম কোরআন হচ্ছে দুই রকমের শব্দ আর অর্থ ফুল আওয়াজ বেরোইল বেরিয়ে হাওয়াতে হাওয়া হয়ে গেলো মখলুক না এইভাবে যুক্তি দিয়ে তারা গোমা আলফাজুল মজুদা মানি বলছে যে এই যে শব্দগুলি ফাল আলফাজ ও মাহিয়া কোরআন হচ্ছে দুই ভাগে বিভক্ত এবং অর্থ ফাল আলফাজ ওখলুকাত শব্দগুলি হচ্ছে আর কাদিম দুটো ভাগ যেই ভাগগুলি গুলি কোরআন এবং শুনলেন আল্লাহর গুণ হচ্ছে কদিম আর সৃষ্টিগুলো গুলো এগুলো হচ্ছে কি মনতে কি শব্দ যে অর্থটা রয়েছে কোরআনে করিমের সেটা হচ্ছে কাদিম আল্লাহর সাথে সেটা সম্পৃক্ত রয়েছে একটাই অর্থ লাতি সেটা বিভাজনযোগ্য নয় যে কোরআন হচ্ছে আল্লাহ আর কালামের হেকায় মানে সেটা নকল অথবা এই কথা বলা যাবে আল্লাহর আর কালামকে ব্যক্ত করা হচ্ছে বরং যেটা বললাম যে কোরআনে করিম সেটা কপিতে লেখা থাক অথবা প্রথম বলেছেন তার সাথে তারপরে শেষ খান বলছেন যে হক মজাহ হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহ কালাম হুরুফু মানি শব্দগুলিও এবং অর্থ আর এর উপর দলিল রয়েছে কোরআন এবং সুন্না আলহামদুলিল্লাহ আলমিন